আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام علی سید المرسلین نبی جل محمدি ও আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين মা বাদ প্রিয় দর্শক आगे कार मतलब मौलिक विधान हम से आ जमातर सित करते बाध्य ना तर सुन्नत আর হিসাব মতে প্রথমটা যেটা কি পড়ে ফেলেছে সেটাই এবং রসুল তাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে তোমার কি অবস্থা হবে যখন তোমাদের উপর এমন কিছু আমির বা কর্তা ব্যক্তি প্রশাসনিক ব্যক্তি আসবে যারা সালাদকে তার সময় পিছিয়ে দিবে অথবা না ফেরা রসুল বলছেন যে তুমি সময় মতো সালাদটাকে আদায় করে ফেলো তারপরে তুমি যদি তাদের সাথে সেই আমিরদের সাথে যদি গিয়ে আবার সালাত। হ্যাঁ আপনার দেখো সালাদের সুযোগ হয়েছে তাইলে সালাত দ্বিতীয়বার আদায় করে ফেলবে আর সেটা তোমার জন্য নফল হবে প্রথমটাই ফরাজ হবে হাদিসটা মুসলিম শৈবের ছয় নম্বর হাদিস এরকম ভাবে আমরা আরেকটাও প্রমাণ দিতে পারি এই ক্ষেত্রে যে রসুল আকরম বলেন দুজন ব্যক্তিকে এসেছেন রাসুল আকরম সালাম সাল করেছিলেন কিন্তু তারা রসুলের সাথে সালাত করে মসজিদের এক সাইড এ বসেছিলেন তখন রাসুল আকরম সালাত শেষে বললেন তাদেরকে ঈদ আসাল্লাহ করলেন যে কেন তোমরা বসেছিলে তখন তারা বলছিলেন যে আমরা তো ঘরে সালাত আদায় করে এসেছি তখন রসুল তাদেরকে উদ্দেশ্য করে বললেন বলেন যদি তোমরা ঘরে ছাড়া তাদের বলে থাকো তারপর তাহলে সুর এখন মধ্যে বলেছেন পরবর্তীতে আবার সেই আদায় করে নেবে সেটা তোমাদের জন্য নফল হবে দেননি এ থেকে আমরা যে কেউ যদি একবার পরবর্তীতে জামাতের সুযোগ পেলে জামাত সালাত আদায় করে নেওয়া তার জন্য নফল হবে সেটা করার চেষ্টা করবে সব থেকে সে বঞ্চিত হবে না আল্লাহ আল্লাহ আমাদেরকে সঠিকটা জেনে আমল করার তৌফিক দান করুন ও স্লাহ আলী আহমদি ساق لي